ইমরান ইবনু হুসাইন রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমার অর্শ রোগ ছিল তাই আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম এর খিদমতে সালাদ সম্পর্কে প্রশ্ন করলাম তিনি বললেন দাঁড়িয়ে সালাত আদায় করবে তা না পারলে বসে যদি তাও না পারো তাহলে শুয়ে